সম্মানিত অবস্থিতি আমরা যে বিষয় লইয়া আলোচনা করি আর সংক্রান্ত বিষয়ে সালাতর অন্যতম একটা বিষয় যে দুই সেসদা দুই সেসদার মাঝখানে যে আমরা সমাজে সময় দেখা যায় যে একটা সেসদা দিয়া বইবার আগেও আর একটা সেসদা দিল কারণ দেখা যায় যে এই ব্যাপারে খুব তাড়াহুড়া করা হয় এটা কারণ একটা আছে যে জেলা রুখ থাকি ওঠার ফলে আমার দোয়া আছে সামি আল্লাহ হামিদা আল্লাহ হামদান ঠিক অন্যভাবে দুই সেসদার মাঝ ঘনিতা আছে একটা আছে রসুদ সাল্লাহ আলাইসালাম থাকিয়া যেই সহি সূত্রে বর্ণিত হয়েছে ইমাম তিরিমিজি তার সুনানা তিরিমিজি ইমাম আবুদাউদে তার সোনানা আবুদাউদের মাঝে বর্ণনা যে রসুদ সাল্লাহ আলি সাল্লামে এমনি আব্বাসই না যে রসুল্লাহ ইসলামের গীতা ফোর দুই সুদর এই হামনি ওয়া দিনী ওয়া আফিনী ওর এই দুয়াফর্তা আমরা এই দোয়া যদি দুইশ হাজার মাঝখানো ফোড়ি তাহলে অটোমেটিকলি দুই হাজার মাঝখানো আমরা এই দোয়াটাও হয়ে এবং আমরা দুই সাজার মাঝখানো যে দৃঢ়স্থিরতার কথা আসছে হয়ে যদি আপনি আমরা যদি এই দুয়া ফড়তাম না ফারি তাহলে আর একটা সংক্ষিপ্ত যে আল্লাহ মাক ফিরলি আল্লাহ মাক ফিরলি আল্লাহ মাক ফিরলি এইটা তিনবার এটা যদি আমরা ফড়ি তাহলে তখন আমরা এই সন্ন্যার একটা তসবি আদায় হইল প্লাস ওই লগি দ্বি রিস্তরাতে হইল আল্লাহ সুবাহানারে রসুল সাল্লা সাল্লামের অনুসরণে যথাযথভাবে দুই শেষদার আদায় করা এবং দুই মধ্যখানে যে তসবি আছে যে দোয়া আছে জিকির আছে এটা যেন আমরা আদায় করদার ভারি আল্লাহ সুবাহনতালে তফিক দানবাহ মাহমুদ ওয়াল আলহি ও